গুরুত্বপূর্ণ পারিবারিক মৃত্যুর কারণে এই লাইভ সেশনটি বাতিল করা হয়েছে পরবর্তীতে একটি ভিডিও রেকর্ডিং শেয়ার করা হবে এই সেশনটি পরিচালনা করবেন এমিলিটেইলর ডিএনএস রিসার্চ ফেডারেশন সময়ের পার্থক্যের সমস্যার কারণে এই সেশনটি একটি রেকর্ডিং হতে পারে অনুগ্রহ করে সেশন সমীক্ষাটি পূরণ করুন জিএসএমএর ডগ সুয়ারেজের সাথে একটি অতিরিক্ত রেকর্ডিং জীবনী ডক মার্থা সুয়ারেজ ডায়নামিক্স স্পেকট্রাম অ্যালায়েন্সের সভাপতি এবং টেলিযোগাযোগ শিল্পে তার পনেরো বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে ডিএসএে তার বর্তমান ভূমিকায় তিনি এমন আইন এবং প্রবিধানের পক্ষে সমর্থন করেন যা স্পেকট্রামের অধিকতর দক্ষ এবং কার্যকর ব্যবহারে সহায়তা করবে এটি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অপরিহার্য তিনি কলম্বিয়ার জাতীয় স্পেকট্রাম এজেন্সি তে তিন বছরেরও বেশি সময় ধরে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই সালে তিনি প্রথম এই সংস্থায় যোগদান করেন এর আগে তিনি মেরি কুরি ফেলোশিপ অর্জন করেছিলেন এবং পার্টনারশিপ ফর কগনিটিভ রেডিও পারফরসিয়ার ইউরোপীয় প্রকল্পের জন্য পোল্যান্ডের ইনস্টিটিউট টেকনোলজি ইলেকট্রনিক্স তে কাজ করেছিলেন সুয়ারেজ একজন ইলেকট্রনিক্স প্রকৌশলী তিনি উচ্চ ফ্রিকোয়েন্সি যোগাযোগ ব্যবস্থায় স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং ইউনিভার্সিটি প্যারিসিস্ট থেকে ইলেকট্রনিক্সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন